نحمده ونستعلمه ونستغفره ونؤمن به ونتوكد عليه ونرد بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مذل له ومن يهديله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريف له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 اللهم بارك على محمد وعلى آل محمد كما باردت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميل مجيد أما بعد فأعوذ بالله مِنَ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قُلْ أَطِيعَ اللَّهَ وَأَطِيعَ الرَّسُولِ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا آمنت بالله صدق الله العلي العظيم محترم حظرين নিয়মিত হয় সেটা কম হইলেও নিয়মিত যদি হয় সেটাই আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহ সুবাহ আমাদের এই নিয়মিত আমলটা যা আবার শুরু করতে পেরেছি এই জন্য আল্লাহান আমি আমাদের পূর্বে যে আলোচনা চলছিল আসলে সাথীদের কাছ থেকে খবর নিয়ে জানতে হবে যে কি আলোচনা চলছিল আমার জেহানি একদম মমতাসির বিক্ষিপ্ত হয়ে আছে মনে অনেক কোন আলোচনা চলছিল কারণ এর মাঝে আরো দুই তিনশো আলোচনার আলোচনা হয়েছে বিষয়ের আলোচনা হয়েছে। যার কারণে ছিলাম সেটা আপাতত মনে নেই বিষয়টা হঠাৎ নির্ধারণ করে নিলাম সেটা হচ্ছে মাঝহাঁ কি এবং কেন এই বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হওয়া দরকার और बेसि बसोचन से ताकी आज प्रसंग एने आज के मुसलमान मध्य कत पार्सेंट मानुष एखने आश बस सर्वोच्च सहस नहीं बोले फिलल भद्रता देखिए एच पार्सेंट ना होते দশ মানুষ নামাজে আসছেন এই দশ মানুষকে আজকে এই স্পর্শকাতর বিষয়টা দিয়ে আরো দশটা ভাগ করে ফেলা হচ্ছে এমনি মুসলমান শতদা বিভক্ত নামাজ কজন দিনদারে কজন আর এই কজন মানুষকে আবার বিভক্ত করার জন্যে যে কঠিন খেলা চলছে আজকে আমরা তার থেকে একদম না অফিস কেউ কিছু জানি না এটা শুরুই করেছিল ইংরেজরা মুসলমানদেরকে শাসন করার জন্য যখন অন্য সমস্ত ধর্মের মানুষদেরকে তারা বসে ঢেলেছিল ক্ষমতার টাকা পয়সা সবকিছু দিয়ে শুধু পারছিল না মুসলমানদেরকে তখনই তারা মুসলমানদের মধ্যে বিভক্তির সৃষ্টির জন্যে বিভিন্ন জামাত কায়েম করে দলে দলে বিভক্ত করে এটা হচ্ছে তাদের একটা কৌশল বিভক্ত করো আর শাসন করো কারণ বিভক্ত করলে শাসন করা সহজ হয় আর না হয়তো অন্য জায়গা থেকে আসে শাসন করা মুশকিল হয়ে যায় আজকে ঠিক মুসলমানদের মধ্যেও আজকে এই বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে তারা নিচ্ছে আর একটা বিষয় সেটা হচ্ছে হাজার গাজী সালাহিনুবি রহমতুল্লাহ আলাই সুলতান সালাহ উদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই যার নামটা শুনলে ইয়াউদ্দিন আসাররা সবচেয়ে বেশি ভয় পায় কারণে এই দায়িত্ব মুকদ্দাস অঞ্চল এই শেষের কারণে সালাউদ্দিন আইবির কারণে তারা ছাড়তে বাধ্য হয়েছিলেন সুলতান সালাউদ্দিন আইবির একটা ঐতিহাসিক কথা আছে তিনি বলেছেন কোন কৌকে যদি তুমি ধ্বংস করতে চাও তাহলে যুদ্ধ করে পারবে যুদ্ধ অনন্ত কা চলে যুদ্ধ করে কোন ধ্বংস করা যাবে না ধ্বংস করতে হলে তাদের এগুলোকে যদি শেষ করা যায় তাহলে কৌকে ধ্বংস করা সহজ আজকে আমাদের মুসলমান সমাজের এই কৃষ্টি কালচার অবস্থা আমাদেরকে নানা দিন উদযাপনের নামে আমাদের মধ্যে হিন্দু সংস্কৃতি তাদের সমস্ত রকমের বিশ্বাস আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে খুব সহজে আমরাও সেটা করছি উদারতা দেখাচ্ছি বলতে দ্বিধানে আজকে অনেকেই জানেন আমি দুবাই শহর থেকে এসছি কি দেখলাম সেখানে আল্লাহ আক এটা কোন আরব কান্ট্রি মুসলমানদের কান্ট্রি এই এশিয়ার মধ্যে এমন একটা জায়গা আছে এটা ভাবতেও আমার ভয় লাগছে তখন মনের মধ্যে একটা বিশ্বাস যাচ্ছে সেটা হচ্ছে মনে হচ্ছে যেন সেই অঞ্চলটা ওইটাই আল্লাহ করে সবাই হেদায়তীব করে বলেন আমি মুসলমানদের আত্মীয় বিশ্বাস নষ্ট করার জন্য যথেষ্ট আজকে শুনতে কেমন লাগে যে দুবাইয়ের মত অনেক জায়গায় আজান নিষিদ্ধ অবিশ্বাস্য দুবাই আরব কান্ট্রি জাজির নিষিদ্ধ আজান নিষিদ্ধ কেন অমুসলিম যারা এখানে এসছেন ব্যবসা বাণিজ্য করছেন তাদের খ্রিস্টাভায় আরব কান্ট্রিতে তাহলে এখানে যুদ্ধের দরকার আছে আজানকে নষ্ট করার জন্য ইমানা শেষ করার জন্য যুদ্ধের দরকার আছে নাই রহমতুল্লাহ সেই কথাটা এখন আমরা হারে হারিতে পারছি মুসলমানদেরকে হিন্দু বাড়ানোর দরকার নাই তার একটা ধুতি পরায় দাকে এটা তো বাঙালি কৃষ্টি কালচার ধুতি পরানোর দরকার নাই অনুষ্ঠানের মধ্যে মঙ্গল আসার জন্যে কামিয়াবি সফলতা আসার জন্য মঙ্গল প্রদীপ জ্বালায় দ শান্তির বার্তা মঙ্গলের বার্তা পেচাকে কাঁদে নিয়ে ঘুরো কারণ পেচা তো ওই লক্ষ্মীর বিশ্বাসের সাথে সম্পৃক্ত এখন তার উপর পেঁচার উপর তিনি বসে চলেন অদ্ভুত বিশ্বাস এখন ওই পেঁচাকে নিয়ে মুসলমান ঘুরে আল্লাহ রহমত নাজিল করার জন্য না এই হচ্ছে এক বিষয় মুসলমানদেরকে শেষ করার জন্য একটা দিক আরেকটা দিক হচ্ছে যারা দিনদার তাদের মধ্যে একতলাফ অনিক সম্প্রদায়গত বিভিন্ন এবং কেন আমি নিজে মাঝাব মানি এই আমি আমার বক্তব্য মাঝাব মানার পক্ষেই বলব এখানে অন্য দৃষ্টি ভঙ্গির যদি কেউ থাকেন অন্য বিশ্বাসের কেউ যদি থাকেন যিনি মাঝহ মানেন না অত্যন্ত বিনয়ের সাথে আপনার বিশ্বাসকে কে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনিও আপনার সমাজে দলিল তাদেরকে বুঝাবেন আমি আমার সমাজকে আমার দলিল দিয়ে বোঝাচ্ছি আমাকে কাফের বলার কোনো দরকার আপনার নাই আপনাকে ভ্রষ্টির দালালও আমি বলব না আপনার মুখ আপনি সামলান আমার মুখ আমি সামলেছি ছোটখাটো বিষয়ে কিন্তু কোনদিন কেউ কাউকে ভ্রষ্ট বলেন কাউকে গালি দেননি নাস্তিক বলেননি আজকে আশ্চর্য হত্যার হুমকি দিয়ে জেলে দিয়েছিল নামটা হয় অনেকের কাছে পরিচিত অনেকের কাছে অপরিচিত ফারাবি হিরু হয়ে গেছিল সমাজে ওই ফারাবি জামিনে মুক্তি পেয়েছে তিনি এখন আল্লাহ আহমদ সুবিধা আমি আতঙ্কিত ছিলাম আহমদুল্লাহ যিনি এখন দামে আছেন মাদ্রাসায় পড়ু একজন আলী তিনি আমাকে তার পেজে দেখিয়েছেন সারাভীর বক্তব্য সারাভীর সাথে তার লিঙ্ক আছে সারাদ বলেছে ভাইয়া আমার মামলা পরিচালনার জন্য একটু হেল্প করবেন ওই বক্তব্য ওখানে দেখে এসছি করুণা দেখেছিল মনের মধ্যে হায় রে ছেলেটা একজনকে হত্যার হুমকি দিয়ে আজকে এই মামলার ঝামেলায় জড়াচ্ছে দিনকে ভালোবেসে করেছে করুণা মনের মধ্যে জন্মেছিল কিন্তু এখানে এসে যখন দেখলাম তিনি আল্লাহ মাহমুদ শফিকে গাড়ি দিচ্ছেন নানান কথা বলছেন আমি আতঙ্কিত তাহলে কি ফারাবি তার মামলা টাকাটা জোগাতে পারে নাই ফারাবি তার মামলার টাকাটা না জোগাতে এখন ভিন্ন কিছু করতে চাচ্ছে কারো কি হিসেবে ব্যবহৃত হচ্ছে আয় যুবকরা দিনের জন্যে যারা এইভাবে উচ্চ কথা বলেছিল তারা যদি এই সামান্য টাকার জন্যে সামান্য বিপদে পরে এইভাবে নিজেকে গুটিয়ে ফেলে অথবা ভিন্ন সুরে কথা বলে হেফাজত করেন আমাদের এই যুবক ভাইদের প্রসঙ্গ ভিন্ন আবারও বলছি প্রসঙ্গ হচ্ছে মেজহাব কি এবং কেন আমি মেঝহাব মানি এবং তার পক্ষে আমি দলিল দিব আমার মতের সপক্ষে বিপক্ষে কেউ থাকলে তিনি দলিল দিবেন আলোচনা হতে পারে আলোচনায় যদি প্রকাশ পায় আমি ভ্রান্তায় ইনশাআল্লাহ সমস্ত গ্রামের বক্তব্য এটাই ছিল আমার বিপক্ষে যদি স্পষ্ট কোন হাদিস পাওয়া যায় সেটাই আমার মাঝাব আমাদের বক্তব্যটাই মাঝাব কি জিনিস ভাই তার আগে ওর তিনটা আয়াত আমি পেস করব তিনটা আয়াতের অংশ এক হচ্ছে আল্লাহান করছেন হুকম হুকুম কেবল মাত্র আল্লাহ সিদ্ধান্ত চলবে আল্লাহ এক আয়াত আল্লাহ তাল্লাহ শুধু এটা বলেছেন সিদ্ধান্ত চলবে কার অন্য আয়াত তার থেকে বিরত থাক এখানে কার কথা মানার কথা বলা হলো রসুল সাল আলী এখন এই দুই আয়াত সাংঘর্ষিক হয়ে গেল তাই কিনা এক আয়াত বলা হচ্ছে আল্লাহর হুকুম মানা আরেক আয়াতে বলা হচ্ছে কথা মানবে কার দুই নম্বর রসুলের অনুসরণ কর তিন নম্বর উরুল আমর যারা উরুল আমর কারা সবচেয়ে বেশি বুঝতেনের বক্তব্য বুঝতেন তাদের মধ্যে একজন আবদুল্লা আব্বাস আরেকজন আবদুল্লাহ আরেকজন আনাসুমা তিনি জুবাইন আমরের ব্যাখ্যা দিয়েছেন মুস্তাহিদিন যারা কোরআন এবং সুন্নার উপর বিচার বিশ্লেষণ করে সমাধান দেন তারা হচ্ছেন মুস্তাহিদ এদের অনুসরণের কথা বলা হয়েছে এই আয়াকে তাহলে আয়াত পাইলাম তিন রকম এক আয়াতের বলছেন মাত্র কথা মানবে তারা বলছেন কথা মানতে হবে অফুলের এবং আমর যারা জ্ঞানী যারা তাদের তিন রকমের আয়াত আসলে কোনটা মানব আসলে বিষয়টা রসুল সালামের আখলা কুরআনের জীবন্ত ব্যাখ্যা হচ্ছেন তাহলে কি দাঁড়ালো বিষয়টা যেখানে আল্লাহ বলছেন আল্লাহ অনুসরণ করো আল্লাহর হুকুম মানো ওইটাই মূল কথা যেখানে রসুল করিম সাল্লাহ কথা বলেছেন আল্লাহ তুকুম মানার কথা সেখানে মানি হচ্ছে আল্লাহারা যে কথা বলেছেন রসুল যে ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যা মান যেখানে আসছে যে আল্লাহ রসুল এবং যারা মুস্তাহিদিন যারা তাদের কথা মানিহাদ মানে কোরআন হাদিস থেকে কোন মাস আর বের করা এটা হাদিস দ্বারা প্রমাণিত সহিদার প্রমাণিত যাওয়ার সময় হজরতনি জিজ্ঞেস করলেন তুমি মানুষের মধ্যে ফায়সলা কিভাবে করবা আমার সমাধান আছে কিন্তু আমার বিদে ওটা বোঝার মত না এই জন্যই তো আল্লাহ তাহলে তার রসুলকে পাঠিয়েছেন প্র্যাক্টিক্যাল দেখানোর জন্য সবকিছু তুমি বুঝবা আর কোরআন শুধু মৌলিক জিনিস বর্ণনা করেছে বিস্তারিত সবকিছু নয় বললেন যে আমি কোরআন না পাইলে আছে আপনার জীবন হাদিস তা আল্লাহ রসুল সাল্লাম বললেন যদি হাদিস না পাও তখন আমি কোরআন হাদিসকে মিলিয়ে একটা সিদ্ধান্ত আমি নিজ থেকে দিব রসুল করিম সালাম আল্লাহর শুক্রিয়া দেয় পড়লেন যে আল্লাহ আল্লাহ তার সঠিক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দিয়েছেন তার মানি রসুল করিম সালাম ইতিহাদের কোরআন হাদিসা বের করার বিষয়টাকে স্বীকৃতি দিয়ে অস্বীকার করার কোন সুযোগ নাই এবার আসুন মাঝহা কি এটা বুঝি মাঝহ সুন্দর কথা আমাদের সামনে উপস্থাপন করা হয় যেখানে কোরআন আছে সুন্না আছে সেখানে মাঝহাব মানবো কেন তো আল্লাহ তার আগে বলছেন একমাত্র হুকুম আল্লাহর সেখানে রসুল কে কেন মানেন প্রশ্ন কোথাও হুকুম আছে কতক্ষণ চায়না কথা কে কে বুঝেন এখানে দু একজন আসেন নাকি কিন্তু ওই মারানা সাহেবের সাথে তাবলিকে ঘুরতেছেন অনেকদিন আরেক না যিনি চায়না ভাষা মোটামুটি আয়ত্তে আনছেন এখন তিনি পাশে দাঁড়ায় দাঁড়ায় বাংলায় বুঝাইয়া দিতেছেন আপনাদেরকে এই যে তিনি বাংলায় বুঝাইয়া দিতেছেন এই বক্তব্যটা বক্তব্যটা আমি আরেকজনের মাধ্যমে এতটুকুই কিন্তু সবাই কিন্তু বলবে বক্তব্যতা কেউ বলবে না এটা তার বক্তব্য যখনই দেখা যাবে তিনি তার বক্তব্যের বিরুদ্ধে নিজ থেকেও বানায় বানায় কিছু বলেন আমির সাহেব আগামী পর্বেই তাকে অনুবাদের জায়গা থেকে সরাই দিবেন যে তুমি বানায় কথা বক্তব্য আবার ব্যাখ্যা দিয়েছেন রসুল করিম সাল বুঝে চলার পথ পরিভাষায় মাঝাব বলা হয়স্তিন রা ওর আন হাদিস ব্যাখ্যা করে ওর আন হাদিস থেকে मस आला क्या संकलन कर हादिस कलियार होमस्तन इश्तिहद कर सूझ कख प्लियर हवा दरकार আছে জিনা করা যাবে না জিনার কাছেও যাওয়া যাবে না এখানে কোনো মাঝহাবের সুযোগ আছে নাই আনে আছে সুদ খাওয়া ঘুষ খাওয়া এগুলো যারা ইমাম যারা মাঝহা সংকলন করেছেন তাদের কেউ এই জায়গায় এরকম কোন বক্তব্য দিয়েছেন বলে আমাদের জানা নাই কারো যদি জানা থাকে আমাদের কাছে বেশ করুন তাহলে বোঝা গেল তোর আনে যে বক্তব্য স্পষ্ট সেখানে কোন বিশ্লেষণ সেখান থেকে কোনো সুযোগ বের করার কোনো সুযোগ নাই দুই এই স্পষ্ট বিষয়টা নিয়ে নতুন করে মতামত কারো দেওয়ার কোন সুযোগ নাই কোন ইমাম যদি বলেন ছয় রক্ত নামাজ এই হাজার বছরের ইতিহাসের ইতিহাস বুঝে দেখুন কোন ইমাম বলেছে না সুযোগ নাই নামাজ তো এর আকাত কোরআন শরীফ আসে নাকি নাই কোথায় আসে কোরআন যদি স্পষ্ট বক্তব্য থাকে সেখান থেকে মাঝহাবের কোনো বিষয় নাই কোনো ইমামের কথা মানার কোনো বিষয় নাই হাদিসে যদি কোনো স্পষ্ট বক্তব্য থাকে সেখানেও কোনো... এই মামের অনুসরণের কোন সুযোগ নাই আর রইল দুইটা সুরত একটা হচ্ছে বক্তব্য নাই আরেকটা হচ্ছে হাদিসের বক্তব্য আছে কিন্তু অস্পষ্ট কয়টা সুরত হলো চারটা আরেকটা সুরত আছে সেটা পরে বলো এক হচ্ছে হাদিসের বক্তব্য আছে কিন্তু অস্পষ্ট আরেকটা হচ্ছে হাদিসের বক্তব্য নাই একদম নাই রসুল করিম সাল্লামের সময়ে ইন্টারনেট ছিল নাকি টেলিফোন ছিল ওই যে ছিল না ইনসুলিন ছিল মোবাইল ছিল এখন যদি আপনাকে কেউ মাস জিজ্ঞেস করে উজুর মোবাইল ব্যবহার করা যায় আমি জিজ্ঞেস করি কারণ এটা হাদিসে নাই তাহলে হাদিসে নাই সমসাময়িক এই বিষয়গুলো যখন আমাদের সামনে আসবে অন্যদ কি করবে কি করবে অন্যদ চুপ করে বসে থাকবে এখন আর ইনসুলিন দেওয়া যাবে না কেবলমাত্র এই সমস্ত সুরতে সমসাময়িক হাদিসে যে সমস্ত বিষয় নাই যেগুলো সামনে আসছে बक्तब् अस्पष्ट एक हमारे बक्त्य नक्त्य स्पष्ट रसुल करीम सला এখন যেগুলো এখন তো শুরু হয়ে গেছে ফতুয়া যে বিতর্কে মাগরিবের মতো বানায় না মানে মাগরিবের মধ্যে দ্বিতীয় বৈঠকে বসতে হয় এখন এক মাস বের হয়ে গেছে যে বিতিরের মধ্যে দ্বিতীয় নাকে বসে না साल एक आला पड़े अथवास्पामी मीबिर मत बना बना मानी মানে হচ্ছে এক হাজি আসছে প্রত্যেক দুই আজানের মাঝখানে নামাজ আছে এই জন্য অনেক ভাইরা মাকদীপের আগে আস নামাজে দাঁড়া যান যেহেতু রসুল বলছেন প্রত্যেক দুই আজানের মাঝখানে নামাজ আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হাদিস বাইনা দুই আজানের মাঝখানে নমাজ আছে এটা হচ্ছে সংক্ষিপ্ত হাদিস এই হাদিস বিস্তারিত হচ্ছে অন্য যে মানি হচ্ছে যে মাগরীবের আগে যেমন কোন নফল নাই তোমরা বিতিরকে ওইরকম বানায় না বিতিরের আগে কিছু নসল তাহের যেটা আসলে বিতিরের সময় তোমরা বানায় গেছি আসলে ভিত্তির সময় তো আসে না তাহার যে শুধু আল্লাহ রসুল মানে তিন রাখাত দুই রাখাত আগে নফল পড়ালাম দুই রেখাত পড়লে হয় পাঁচ রাখাত 4 রাখাত পড়লে হয় সাত রাখাত এটাকে কেউ কেউ বলছেন ভিত্তির সাত রাখাত কেউ কেউ বলছেন বীতির পাঁচ রাখাত কেউ কেউ বলছেন তোমরা কে মাগ্রীবের মতো বানায় না এই হাদিসটা অস্পষ্ট এই অস্পষ্ট হওয়ার কারণে মুস্তাহিনের কাছে যখন বিষয়টা অস্পষ্ট আমার আপনার মতো জাহেলদের কাছে ভাই আপনারা কষ্ট না করতে যাহের বলছে আমি নিজেকে বলছি আমরা কি জানি আমরা কি জানি দিন সম্পর্কে কি জানি কিছুই জানি না কিছুই জানি না আমাদের মতো অস্পষ্ট হাদিস উপর আমল করার সুযোগ জীবনও আসবে না তুমি আইন ব্যাখ্যা না দিচ্ছ এই যেন একরকম যে হাদিসের কোনো হাদিস নাই আমলের উপর সেখানে আইন মায়ের কথা বলেছেন অথবা হাদিস অস্পষ্ট সেখানে আইন কথা বলেছেন ইমামরা কথা বলেছেন মাজহাবের ইমামরা তাহলে আমি যদি মাজহাব মানি আসলে ইমামে আবানিফা ধরেন কথার কথা আজকে বাদ ইমামে আবানিফ রহমতুল্লাহ ইমাম রহমতুল্লাহ আলীর কথা বলছি যিনি মদিনার ইমাম ছিলেন এখন যদি আমি কেউ আমরা কেউ ইমামে মালিক রহমতুল্লাহ আলীকে মানি এই মানার অর্থ নয় আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম এম আল মতকে অনুসরণ করার মানি হচ্ছে আমি স্পষ্ট কোনো বক্তব্য পাই নাই হাদিসে স্পষ্ট কোন বক্তব্য পাই নাই হাদিসে বক্তব্য পেয়েছি কিন্তু অস্পষ্ট ইমামে এম আল রহমতুল্লাহ একজন বড় মাপের আলেন আমি তার ব্যাখ্যাটা গ্রহণ করেছি এই হচ্ছে মাজহাবের অর্থ আজকে অনেক ভাই কথায় কথায় বলেন এটা সহিদ এটা আল্লাহ বলছেন আল্লাহ বলেন কে বলছে ইমামি রহমতুল্লাহ বলছেন ইমামে মুসলিম রহমতুল্লাহ আরে বলছেন যে এই হাদিস এই হাদিসটা জয়িফ অথবা এই হালেদ আলবানি রহমতুল্লাহ বলছেন যাদেরকে আপনারা মানেন যে শেখ আলবানি এবং তাহলে ক্ষেত্রে আপনি আলবানিকে মানতে পারেন ইমামে বুহারি কে মানতে পারেন ইমামে মুসলিমকে মানতে পারেন মাস আলার ক্ষেত্রে আমরা ইমামে আবহাওয়া বা ইনামে মালিক মানলে সমস্যার কোথায় তাকলিফ বলে এটাকে শরীয়তের পরিভাষা এটাকে আমরা একটু সংক্ষেপে বলে দিই না হয় অস্পষ্ট থাকে তারা বলে তাকলিদ মানে হচ্ছে আমি কারো কাছে নিজেকে আবদ্ধ করে দিলাম সঁপে দিলাম যে আপনি আমার গলার মধ্যে রসিবেন দা যেদিকে ইচ্ছে ওইদিকে নিতে পারবেন সেটা কোরআনের বিরুদ্ধে যাক সন্ন্যার বিরুদ্ধে যাক ইসমার বিরুদ্ধে যাক ইমাম আবহাওয়া এখন আমাকে ওই দিকে আমি যাব না কে যাক দুনিয়ার কোন ডিকশনারি লোহা যদি কেউ এনে দেখাতে পারে আমি একটুবারে খোলাখুলি বলছি একদম কানে ধরে হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কানে ধরে আমি বসবো আর উপব্যাখ্যা এটা তাকরিক মানে কি করলাদা শব্দ হচ্ছে কর্লাদা কর্ম এই কর্লাদা সমস্ত ডিকশনারি আলে দেখবেন এক দুই অর্থ হয় কল্লাদা মানে হার পরানো মালা পরানো আর মানি মানে রসিবান্লা কল্লাদার পরে যদি কোন জানোয়ার থাকে তাহলে মানে হচ্ছে এক ব্যক্তি জানোয়ারের গলায় রসি বেঁধেছেন কল্লাদাল বাহির আরবিধি বলে যে ওটের গলায় রসি বানছে তার মনিব ওটের গলায় রসি বাঁধছে মানে কল্লাদাল বাহির আর কলার পরে যদি মানুষ থাকে তাহলে রশিবান মালা পরিয়েছে মানে হচ্ছে মুকাল্লিশ মানে যিনি মালা পরিয়েছেন নিজের গলায় না আরেকজনের গলা সব শব্দ যা বলে আমাকে সাতটি কথ মুকাল্লিদ মানে যিনি মালা পরিয়েছেন নিজের গলায় না আরেকজনের গলায় খেল করে ভুলটা কোন জায়গায় কিভাবে লাগায় আবারও খেয়াল করে মুকাল্লিদ মানে তিনি মালা পরিয়েছেন রসি নয় রসি তো জানোয়ারের তাহলে মানে হচ্ছে হার পড়ানো মালা পড়ানো নিজের গলায় না আরেকজনের গলায় তার মানে কি আমি যদি ইনামে মালিক রহমতুল্লাহ আলের মুকাল্লিদ হই বা ইনামে আবু হানিব রহমতুল্লাহ আলের মুকাল্লি হই টান খেল করছেন সাধারণ মানুষ এগুলো বুঝবে আমরা এই সমস্ত কথা কোনদিন বলার চিন্তাও করিনি এগুলো ক্লাসে পড়াই ছাত্রদেরকে পড়ায় এখন সাধারণ মানুষকে এই সমস্ত অস্পষ্ট কথা বলে দিয়ে বিভ্রান্ত করলে এখন আমরা এখন আপনাদেরকে ছাত্র না বানায় পারতেছিলেন যাবো কোথায় সমাজ একদম শেষ হয়ে যাচ্ছে এক অনুভূতি নিয়ে কথাটা বলছি এ বিষয়ে আরলার জন্য কথা বলবো ইনশাল তাহলে আমাদের সাথে থাকবেন অনেকের কৌতূহল যে কি করলাম এই কয়দিন সেটা শোনার জন্যে এই আজকে এই পর্যন্তই থাক এখন ওই দিকে যাচ্ছে এটা কত ভয়ঙ্কর এই বিষয়টা কত ভয়ঙ্কর এটা বোঝানোর জন্য কি ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করতেছে এটার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার আমি এক সপ্তাহ আপনাদের কাছে বিদায় নিয়েছিলাম আমি ইন্ডিয়া যাব ইন্ডিয়া মাহিল ছিল ইন্ডিয়া থেকে আসলাম বৃহস্পতিবার একদিন কলব্যাক বললাম বললাম আপনার মেইল ঠিকানার একটু দেন ইমেল অ্যাড্রেস দেন দিলাম ইমেল অ্যাড্রেসে আল্লাহর খাদেম আব্দুল করিম জাকির নায়ক নিচের লেখা জাকির নায়ক তার আপনাকে আমরা কিছুদিনের জন্য দুবাইতে রেকর্ড হবে আলোচনা সেখানে স্পিকার হিসেবে আপনাকে আমরা চাই আরেকটা আশ্চর্য কথা আমি গেলাম যে আমাকে চান ভিতরে এক দ্বিধাদ বিষয়টা কি কোন জায়গায় এই চিন্তা করতে করতেই সময় গেছে আপনি আসবেন কিনা বলেন কি ভাইবা আল্লাহ জানে হঠাৎ একদিন একটা করলাম যে যাই না যাই আগে দেখি কি হয় এখন যদি বলি যে যাবো না তো এ পর্যন্তই শেষ আর হায়ের উপর থাকে পরবর্তী পদক্ষেপ গুলা দেখা যাবে কি হয় তো বললাম যে ঠিক আছে আসো এবারে পত্রিকার মেসেজ আসা শুরু হইলে আপনি কি বিষয়ে আলোচনা করবেন ও আমি ও যখন হা বলেছি তখন আবার লিখে দিয়েছি যে আমি কিন্তু বক্তব্য দিব আমার মত করে আমার নির্ধারিত বিষয়ে আপনাদের কোনো বিষয়ে আমি বক্তব্য দিব না কোনো মাস আলা বিষয়ে বক্তব্য দিব না এবং আমাকে উপযুক্ত সম্মানিত হবে কথা শুন টাকা ইনভেস্ট করার জন্য আর উল্টা আমি শর্ত জুড়ে দিচ্ছি যে আমার এই যতদিন থাকবো আমার পরিবার আমার সব কিছু খরচ বহন করতে আছে কিনা সম্মানজনক সেখানে সম্মানজনক ভাবে আমাকে রাখবেন কিনা এই শর্ত জুড়ে আমি বলছি আসবো তো ভাবছি যে আসলে বলবে দুনিয়া দার মারানার বিনিময় চায় আর বুঝে আমাকে আর কিছুই বলবে না শেষ দেখো আসছি আজ যে আপনি কি বিষয়ে আলোচনা করবেন দেন আমাদেরকে আলোচ্য বিষয়গুলো দেন পরে লেখলাম একশো আলোচ্য বিষয় আইডিয়া চেয়েছি যে কতগুলো লাগবে আপনাদের বলছে একশো দেন সেখান থেকে ষাট সত্তরটা আমরা বাসাই ঠিক আছে একশো আলোচ্য বিষয় একশো দুইটা আলোচ্য বিষয় পাঠা ওখান থেকে খবর নাই আসলাম শুক্রবার সাথীরা বলতেছে কালকে সকালে কিন্তু ফ্লাইট আমার বিষয়টা বিশ্বাস হয় যে কিভাবে কি আমি তো কিছুই করলাম বিকালে একদম মস্তিদিকে ছুটি ছুটি নিয়ে রাখছি যে আসলে কি দেখে নেই তো নিয়ে বিকেলে মেন করে দেখি যে কালকে সকালে ফ্লাইট যার কারণে কাউকে কিছু বলা এমনকি আমার মা কেও বলতে পারি অন্য জায়গায় ছিলেন তিনি সকালে চলে গেলাম সারজায় আমরা নামলাম দুবাই এর শহর এয়ারপোর্টে নামার পর যে সমস্ত চেহারা দেখলাম মালানা সাহেবদের এর আগেও লিস্ট পেয়েছি তো আগে জানতাম না ওই লিস্টে আর মাওানা সাহেবদের চেহারা দেখে এত এসে আমি একা এই লাইনের একজন আমি এরকম শব্দ আমরা শুনি শুনি অবস্থ হানাফি থেকে নাকি মুসলমান হয় এখন আমাকে নতুন করে মুসলমান বানানোর জন্য কোনো কৌশল কিনা যে পট করতেছে বেশি এইরকম কোন কৌশল কিনা বসে বসে ভাবছি কারোর সাথে কোনো কথা নাই একজনকে পেলাম শেখ ডক্টর হিজবুল্লাহ নিয়ামতাহ সাহেবের গুম জামাই আহলে হক দেবন দিয়ে আলেন যৌবন নাই আমাদের এই সিলসিলার আলেন হাট থেকে এবং মদিন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে তো আমার শুরুর দেখে মনে হয় অনেক সন্দেহ লাগছে কাঁচা আসা বসলেন বললেন কি না আমার বললাম ভাই হাসান শরীর পড়ছি আর দেহবন্দে পড়ছি কিন্তু এখন এই যা অবস্থা দেখি আপনাদের বলতেও তো ভয় লাগে থাক কারোর কাছে বলার দরকার নাই আমিও আপনার সাথেই আছি যা কাল আরেকজন পাওয়া গেল একটু মনোবল পাইলা যে অন্তত কথা বলার জন্য একজন লোক পাওয়া গেল ওখানে হোটেলে যায় উঠলাম গা গোসল ধুয়ে রেস্টুরেন্টে খেতে আসলাম এখন আকাশের পরিচয় শুরু হইল কে কোথায় লেখাপড়া করছে কৌ চল মধ্যে গাড়ির মধ্যে বসে বসে এক একজনের যে বক্তব্য শুনছি আর বলছি হা আল্লাহ কই আসলাম একজন বলতে স্যার অপ্রাসঙ্গিক মানে সাক্ষণ মনে মুখের মতো ওগুলো লেগেই থাকে আর মাঝাব একজন বলতেছেন যে আল্লাহাম যদি দুনিয়ায় আবার আসতেন তাহলে তাকে কোন না কোন মাঝাব মাইনা চলতে হইত এমন বক্তব্য তাদের মানে আমাদেরকে গালি দিতেছে যে আমরা মাঝধাবকে এত গুরুত্ব মনে করতেছি যে রসুল আসলো মাঝধাব মানতে হচ্ছে এই কথা বলি আমরা শুনছি আর কি করব চুপচাপ বসে আছি হোটেলে গিয়ে যখন এক একজন পরিচিত হলাম তখন যখন শুনলো যে দেবঙ্গের সত্য তাকায় আর এই লোকটা কেন কাছে এখন তারা আপোষে খালি ফিসফাস যে ভুল করলো কিনা কাশিমি আমি লাগানো আছে আমি জিন্দিতে আমি কাশিমি লাগাই নাই কাসমি যারা দেবন পড়ে তারা নিজের নামের সাথে কাশিমী লাগায় কাশিমি লাগায় আমি কখনো লাগাই না তারা আমার নামের শুরুতে লাগাইছেন আল্লাহ যেটা আমি কল্পনাও করি নাই আল্লাহ আমার এই মহাবর আলেম নিজের ছোট আলেম এখন ভাবতে শুরু করি নাই আল্লামা লাগাইছে অসহায় চুপচাপ বসে আসে আর সিদ্ধান্ত নিলাম যে আলহামদুলিল্লাহ বলতে থাক না কি হয় কারণ আমার তো যেটা যে যা দেখি কি হয় শেষ পর্যন্ত যখন যাওয়ার সিদ্ধান্তই নিলাম মাকসার ছিল দেখি কি হয় অন্তত সরাসরি কিছু কথা তো বলতে পারবো যদি চাকরি না সাহেবের সাথে দেখা হয় অন্তত দাওতের একটা কাজ তোল তাদের খরচে তো চুপচাপ সহ্য করছিস তো আল্লামা এই সমস্ত আল্লামা নিয়ে যখন নানা রকমের কথা আর বিদ্রোহ শেষে ভাবলাম এইভাবে চলতে থাকলে সারা প্রোগ্রামটাই বরবাদ যাবে আচ্ছা এদের সাথে একটু খাতির করার চেষ্টা করি দেখি কি হয় আশ্চর্য তাদেরকে বাহ করা আমাদের মত এই সমস্ত মানে ফালতু শয়তান্ডের জন্য তো খুব সহজেটা বড় হয়েছে আমার সাথে কত গুণ্ডাবান্ডা আছে মাঝে মধ্যে নামাজ করতে যাইতে আশেপাশে গল্লির ছোট ভাই বেড়াতে যারা ছোটবেলায় পোলাপে বারো তেরো বছর পড়াই দিচ্ছি না এগুলার সব সহায়তা নিয়ে আমি জানি না কুন্ডারে ভাউ করতে হবে কিভাবে আস্তে আমার জানা আছে না। এরা তো গ্রামের এই মৌলবী সবগুলো ভাউ করার স্বীকৃত করলাম দেখি কি হয় এক সময় সবাই রেকর্ড শুরু করলো আমি একা হোটেলে কেউ নাই প্রথম দিন গেল হাইরে কি খবর কি আমার কোনো খবর কোনডিউল এ দেওয়া ছিল পরবর্তী দিন থেকে বিশ তারিখ বিকেল থেকে আমার রেকর্ডিং শুরু সিডিউল আমাকে দেওয়া ওই দিনও আমাকে নিল না দ্বিতীয় দিনও নিল না সবাই গেল এখন বসে বসে ভাবতেছি হাইরে ওই ছোটবেলায় দেখতাম সাইড বেঞ্চে বসায় রাখে দ্বাদশ খেলোয়াড় হয়ে থাকো আর পানি দ্বাদশ খেলোয়াড় মতো পয়সা আসছি দেশে কত কাজ বিষয়গুলো রাত্রে কাজী ইব্রাহিম সাহেব একজন আছেন মুফত কাজী ইব্রাহিম সাহেব যিনি দিগন্ত টেলিভিশনের শেষ দিকে ফটুয়া দিতেন যিনি মা বলতেন সে কাজীব্রাহ সাহেব আমার রুমেট ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ডক্টর যার প্রতিদিনকে ভাড়া ছিল দুই হাজার বিনার মানে পঁয়তাল্লিশ টাকা কাজীব্রাহ সাহেব রাত্রে জিজ্ঞেস করলেন যে ভাই কি খবর আপনি জাননাই যে একটু উদার সালাফি হইলো একটু কারণ উদার হওয়ার কারণ হচ্ছে পুরা খানদানি আলেম মুফতি মহেশাম না আমাদের আকাদিকদের একজন তার আপন ভাইক না মুফতি আজিত তমাশ আমি বললাম তেমনি কি হইলেন অত্যন্ত বড় আলেম অত্যন্ত বড় আলে বড় সব কিন্তু সব মুখস্ত হওয়ার ফলে এখন চিন্তা করতেছে আমি যা হাদিসে পাই তাই কে কি বলবো না বললে বললো ধার দাঁড়ায় এই হয়ে গেছে আমরা আপনাদেরকে বলি কারো সোহবত দরকার মুরগিদের সহবত না থাকলে এইভাবে এলএম অনেক সময় আমাকে বিভ্রান্ত করতে পারে গাজী ব্রেম জিজ্ঞেস করলেন আপনার কি খবর বললাম হিজুর ডাক পরে নাই তো উনি একটা কথা বললেন আমাদের আলহাদিস ভাইদের আরেকটু উদার হওয়া দরকার না আসলাম তাই তো ভালো হইত সকাল বেলা কোয়ার্ডিনেটর ছিল মুর্শিদাবাদের একটা ছেলে ফেরদুস নাম সে সকালে ফোন দিল যে বিকালে ভেঙে থাকেন আজকে রেকর্ড শুরু তখন পানি আসছে ঠিক আছে একদিন দুই দিন রেকর্ড দেওয়ার পর আলহামদুলিল্লাহ কি মনে করে না তাদের প্রধান যে তিনি ওই সহকারী ডাইরে গেলেন নির্দেশ যে এর রেকর্ড বেশি রাখবে সাতটার জায়গা এখন ১২টা শুরু হয়ে গেছে প্রতিদিন বারোটা রেকর্ড দেওয়া কম কথা মানে এই আধা ঘন্টা এক একটা আলোচনা এরকম বারোটা আলোচনা প্রতিদিন রেকর্ডে দেওয়া আর রেকর্ড মানে এরকম ঠান্ডা জায়গায় বসে হচ্ছে যত হাই পাওয়ার লাইট আমার চেহারায় এই কঠিন অবস্থার মধ্যে আগের দুই দিন আগে আমাদের সেই ডাক্তার সাহেব আসল আমাদের ঘুমে তখন আমি ফোন দিয়েছিলাম আমাদের আমাদের হোটেলে এবং আমাদের ঘুমে যে ভাই আপনি কেন যাবেন আমি বললাম যে আমি যাবো আমার মসজিদ আছে আমার অনেক কাজ আছে আমার চলে যেতে হবে তো এত যে আপনারা কথা বলতে রাজি থাকলে বলতে পারেন উনি বলতেছে আমাকে আরো দশ বারো দিন থাকতো ওনারা বলেন যে আপনি থাকেন আলহামদুলিল্লাহ অনেক জিজ্ঞেস করলাম কিছু কথা আর সামনে পাইয়া যেটা ভিতরে খালি তোলপার করতেছিল তারপরে তো ছাড়ার মতো মানুষ না আমি অনেকে আমাকে নিয়ে নানা রকমের কথা বলতে দেখেন কি বলতেছে আমি বলতে থাক কতরূপ বলতে তো জিজ্ঞেস করলাম যে ভাই আপনি তাইটা পড়েন এটা কই পাইলেন এটা কেন করেন সামনে সামনে সবার সামনে সবাই সাক্ষী ছিলেন কেন করেন এটা উনি আমাকে যেটা বললেন যে ভাই এটা যে হারাম এটা কোথায় আস আসলে খুব চালাক মানুষ অনেক জানে জুমায় বলেছি না আমার মাদ্রাসার প্রোগ্রামে গতকালকে বলেছিলাম যে ভাই আলেম এক জিনিস জ্ঞান আপনারা জিনিসটা আলেম এক জিনিস জ্ঞানী এক জিনিস হজরত আহত আলী সাল্লাম আলেম ছিলেন শয়তন জ্ঞানী ছিল আলেম এক জিনিস জ্ঞানী আরেক জিনিস এই বিভ্রান্তিতে পড়েন না আল্লাহ আল্লাহ তুইটা দুই জিনিস নির্দিষ্ট কোনো বিষয় আদিষে নাই আদিষে নির্দিষ্ট আছে যাবে না আদিসে নির্দিষ্ট আছে সতর ঢাকতে হবে পাতলা হবে না আটো হবে না কিছু কালার বিষয় আছে এগুলো আছে কোনটা তাই পড়া যাবে না শার্ট প্যান্ট পরে আমরা জবাব নাই তো আমি বললাম যে লেবাস ধরনের সমস্যাটা কথা আসলে উত্তরটা এমন আর কি আমি আপনাদেরকে বলি মসজিদের মধ্যে আসলে বুঝানোর জন্য এটার বিকল্প কোন বিষয় আমি পাইতেছিলাম না এক চোর নাকি রাস্তা দিয়ে যাচ্ছে সামনে সুপারি গাছ পড়ছে তো বলে তাই তোর পকেটে সুপারি টাই এটা বললে বলতে পারে আমি যখন বললাম যে ঠিক আছে কোরআন হাতিসে এর বিরুদ্ধে নাই সেজন্য আমাকে করতে হয় ইয়াহুদ্দিন আসার জন্য আমাকে ভয় না পায় তাদের মতো মনে করে তারা কাছে আসে তার বক্তব্য তিনি দিছেন যাই হোক আমি জিজ্ঞেস করলাম আমি একজন দেওবন্দি জানেন আর দেওবন্দির আপনাদেরকে পছন্দ না এটাও জানেন আপনিও দেওবন্ধীদের সম্পর্কে নানা সময় নানা দেবন্ধীদের সম্পর্কে দেবন্দীদের অনেকদা নিয়ে তিনি কঠিন বক্তব্য দিয়েছেন কিন্তু সরাসরি দেওবন্দীদেরকে আঘাত করে নাই বা না তো আমি দেওবন্দি আমার মতের সাথে আপনার তো বিল নাই আপনি আমাকে কেন ডাকলেন বলে ভাই দেওবন্দি হ্যাঁ দেওবন্দি বইলেই আপারে ডাকছেন কেন ঠিক আমার দেবন্ধুদের মধ্যে তখন তিনি যেটা বললেন তিনি বলেছেন আসলে সত্যিকার হচ্ছে ভাই আমাদের সত্যিকার শত্রু হচ্ছে বেহিরা যারা শিরিক বিদায় লিপ্ত আমাদের সত্যিকার শত্রু হচ্ছে যারা ইসলামের মুসলমানের নামে শিয়ারা। সত্যিকার আমাদের বিরোধী হচ্ছে এই কথা উনি ফিরে আসতেছেন আমার আরেক বন্ধু বললেন কোন জায়গায় পেয়েছেন তিনি বক্তব্য তাবলিক সম্পর্কে প্রশ্ন করা হইলে তিনি বলেছেন ভাই আমার কাজ না এটা আলেমদের কাজ নতুন করে যদি ওনার এই অবস্থান হয় আমরা ধন্যবাদ জানাই আসুন এসলাইব থেকে আসলে সমস্যা কি যত বড় থাক মুসলমান হয়ে গেলে তার সব শেষ আমরা জিজ্ঞেস করেছি কলামায় সম্পর্কে বাংলাদেশের আলেমদের সম্পর্কে তিনি বলেছেন যে আমার যদি কোনো ভুল থাকে আমরা অনেক মাসালা সম্পর্কে জিজ্ঞেস বলে যে ভাই আমি যদি কোনো ভুল করে থাকি কথা তারপরে দূর থেকে আমার সমালোচনা করে আমি কি আমার হেদায়ত হবে আপনারা আসেন প্রমাণে আমি যতটুকু তাকে কাছ থেকে দুবার পেয়েছি একদম সামনাসামনি পাশাপাশি একদম পাশাপাশি সিঁড়ে বসে আমার হাত ধরে রিকোয়েস্ট করা ওই ছবিও অনেকে তুলে রাখছেন যে এরকম রিকোয়েস্ট করতেছে আপনারা এটা আমরা একটা স্মৃতি হিসাবে রাখি রাখছেন তো এত কাছাকাছি পসে আমি তার যেটা অনুভূতি বা তার মনের যে ভাবটা আমার যেটা উপলব্ধি হয়েছে ভুল হতে পারে যাদের দ্বারা তিনি পরিবেষ্টিত তারা তাকে বিভ্রান্ত করতেছে এই লোকটা মনে তিনি মনে হয় তিনের কাজ করতে চাচ্ছেন প্রচুর লেখাপড়া করতেছেন এখনো সতেরো আঠারো ঘন্টা লেখাপড়া করে তার পাশের ডাইরেক্টর যারা তারা বলেছে। কিন্তু আশেপাশে এমন কিছু কট্টর মানুষ তাকে ঘেরাও করে রেখেছে যারা আমাদেরকে বেদা হতে ছাড়া কোনো কথাই বলে একটা পরিবেশ তো দেখে আসলাম এটা কোন জঘন্য পর্যায়ে পৌঁছে আছে সাধারণ মানুষ দূরে কথা আমি একজন আহিম ভাই প্রকাশ্য কোন সিরিক করি না বিদাহাত কি করে দেখাও দেখাও কত ধরনের কথা এত কিছু শুনি তাদের কাছ থেকে এই হচ্ছে ওলামায় দগন্ধের এক বড় মারাত্মক নাজুক অবস্থা যে রেসবি বেরবেন্ডারিরা তারা আমাদেরকে বলে ওহাবি ওয়াবি মানিয়ে জানেন অনেকে অনেকে জিজ্ঞেস করেন সমস্ত রকমের শিরিখ বি একদম মূল উৎপাদন করেছেন এই মূল করতে গিয়ে অনেক মুস্তাহাব জিনিসকেও শেষ করছেন অনেক জায়েজ জিনিসকে হারাম বলেছেন যেমন তাবিস তাবিজ তাবিজ একটা জাহেজ জিনিস সত্য সাপেক্ষে আপনারাও জেনে রাখেন সত্য সাপেক্ষে জাহেজ এক নম্বর যা লেখা হবে তার বক্তব্য পাঠ উদ্ধার করা যাবে কি লেখ এক নম্বর সত্য খালি ওইটা কি কি হবে যাবে এটা তাবিজ হারান দুই নম্বর সত্য যা তা কোরআন কথা তিন নম্বর সত্য হচ্ছে সেটা আরবিতে হবে আরবিতে অন্য কোন ভাষাই নয় এই তিন শর্ত যদি পাওয়া যায় লাগানোর পর চতুর্থ শর্ত হচ্ছে ওলামায় হকের মতামত কিন্তু আব্দুল হাব নজদিক ওই অনেকে শিরিক করে ওই সিরিককে আটকানোর জন্য হারাম বলে ফতুয়া দিয়া দিলেন আজকেও চলতেছে আলহাদ মধ্যে ফুটুয়া হারাম তারপরে হারাম যাই এখন ওই বেদাহাতিরা আমরা বেদাতের বিরুদ্ধে বলি বলে আমাদেরকে বলে ওয়াহাবি অথচ আবার আলহাদিস যারা আমরা ওই আব্দুল অনুসরণ করি না বলে আমাদেরকে বেদাহাতি যাই কোথায় বেদাহাতিরা বলে এরা ওয়াহাবি আর বলে আমরা বেদাহাতি আসি বড় মুসিবত ভাই बलिक सम्पर्कार बारोटा सरकार हायरे की प्रश्न बोलते कुरान आदि नेश এই হাদিস এবং কোরআনের নেশাব থাকা সত্ত্বেও তৃতীয় দিবে কারণ মুখ যেভাবে কালো হয়েছে উপস্থাপকের আমি নিশ্চিত পরে এটা ওই অংশ কেটে দিব আমি বলেছি ভাই বড় ভান্ডের মধ্যে যদি খাবার থাকে ওই বড় থেকে যদি ছোট ভান্ডের মধ্যে নিয়ে আসা সমস্যাটা কথা আমার দেখা সহজ কথা আর সেখানে যদি বেদায়াতি কোনো কথা থাকে জয়িফ হাদিস থাকে জাল হাদিস থাকে সেগুলো নিয়ে কথা বলে মূল কাজের বিরুদ্ধে কখনো যায় কোনো সমস্যা থাকে বলে আমাদের সমস্যা থাকতে পারে এই প্রবণতা থেকে আমাদের সবাই বের হয়ে আসতে হবে আমি যা করছি যা বলছি তাই এক পত্র ঠিক অন্যরা বেঠিক এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে ভাই আমি নবী না এই তো শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে তার এক খলিফা। বিদায়ের সময় বলেছেন হজরত কিছু নসিহত করে বিদায় এত বছর আপনার কাছে থাকলাম আপনি মুরিদ বানাইলেন খেলাফত দিলেন এখন আমার উপর আপনার এ তুরুক্ষ আস্থা নষ্ট গেল যে আমি দেশে দাবি করবো আমি দেশে গিয়ে নবুত নবী দাবি করবো এই আমার উপর তখন শেখ আব্দুল এই বক্তব্য যেদিনে মূলত কি দাবি করলো আল্লাহ দাবি করলো কাজী সবাই এর থেকে ফিরে আসতে হবে সঠিক পথ পাইলে আমরা সেটা গ্রহণ করবো ইনশা আল্লাহ এই মানসিকতা রাখতে হবে আর নবী দাবি এই প্রবণতা থেকেও বেরিয়ে আসতে হবে সে যেই হোক হানাসি হোক আহলে হোক যে মাঝখানেই হোক ভাই আমরা যেটা বক্তব্য দিচ্ছি এটা ভুলও হতে পারে আমি আপাতত সঠিক মেনেই আমি আমল করতেছি সঠিক যদি ভিন্নটা পায় আমি সেটা গ্রহণ করবামি অনেক বক্তব্য ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম জুফর রহমতুল্লাহ আলাই ইমাম হাসান রহমতুল্লাহ আলাই এনারা বিরোধিতা করছেন আমরা ওই বিরোধীদের কথাই মানি আমরা ইমাম আবহানিপের কথা মানি না অনেক ক্ষেত্রে মানি কি জিনাম আবার রহমতুল্লাহ যেটা বলছেন পরবর্তীতে দেখা গেছে যে ওনার কথা ভিন্ন করে ইনশালিদের উপর মজরাবের উপর আমাদের আরো আলোচনা চলবে চলে রমজান রমজানের বিভিন্ন বিষয় আসবে সামনে জন্য যতটুকু সংখ্যক জরুরি বিষয় ভাই জরুরি বিষয় এগুলা জানতে হবে ইনশাল্লাহ আমি নিজে অসুস্থ আমরা যে কথাগুলো বললাম কোন রকমের ভুল ত্রুটি হয়নি মাফ করে দেন আল্লাহ আমাদের সমস্ত কথাগুলোকে আমাদের হেদায়তেরা বানায় আমরা চলতে চাইম কোন রকমের ভুল যদি হয়ে থাকে করার আসলিক দান করেন সহিম আয় আল্লাহ কোন ভুলের উপর চলে মরতে চাই না আল্লাহ সমস্ত সহি চলে আমরা আপনার সামনে হাজির হতে চাই আল্লাহ সে তৌফিক আপনি অনায়ত করেন মালায়িম মুসলমানদের আপসের যে কাদা ছোড়াছড়ি আয় আল্লাহ এই কঠিন পরিবেশ থেকে মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন মাওলায় করিমিনদের মধ্যে ইত্তেফাত দান করেন আয় আল্লাহ অনেকলাফ থেকে মুসলমানদেরকে আপনি হেফাজত করেন মাউলায়িম আয় আমাদের মধ্যে অনেকে বিপদগ্রস্ত সবাইকে সব রকমের বিপদ থেকে আপনি হেফাজত করেন অনেকে অসুস্থ আয় আল্লাহ সকল রকমের অসুস্থতা থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন সিফাতে ইফরতের সাথে বাকি জীবন কাটানোর তো অভিজ্ঞান করেন আয় আল্লাহ দিনের উপর ইস্তেকামাত দান করেন দিন করেন দিন শিখার মানসিকতা আগ্রহ তৈরি করে দেন তৌফিক দান করেন